উবাদহ রদ আল্লাহ সূত্রে নাবী সাল্লাহ আলাইসাল্লাম হতে বর্ণিত তিনি বলেন যে ব্যক্তি সাক্ষ্য দিল আল্লাহ ব্যতীত আর কোন ইলাহ নেই তিনি একক তার কোন শরিক নেই আর মুহম্মদ তার বান্দা ও রসুল আর নিশ্চয়ই ইসা সালাম আল্লাহর বান্দা ও তার রসুল এবং তার সেই কালিমা যা তিনি মারিয়ামকে পৌঁছিয়েছেন এবং তার নিকট হতে একটি মাত্র। আর জান্নাত সত্য ও জাহান্নাম সত্য আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন তার আমল যাই হোক না কেন ওয়ালিদ রহমাতুল্লাহ আলহী জুনাদা রহমতুল্লাহ আলহী হতে বর্ণিত হাদিসে জুনাদা অতিরিক্ত বলেছেন যে জানাতে 8 দরজার যেখান দিয়েই সে চাইবে